অনেকগুলো কারণামেখি একটু ধরে যাকে আল্লাহ এজেন্ট দিচ্ছেন এই লোকটাকে আল্লাহ বাংলাদেশের মসমত থেকে আরো বড় জিনিস দিচ্ছেন যাকে আল্লাহর আব্দেশ কিনে একজন আলেমের মোকাবিক সব যেভাবে পানির মোকাবিকৃ সব পানি কেউ মোকাবিকিরা সত্যিকার আলেম যারা তারা কিন্তু আসলে কোনো মস্তদের ভাবল না মন্ত্রী হওয়ার কোন অত আগ্রহ নাই কারণ সবচেয়ে বড় সম্পদ তার কাছে দেওয়া যেরকম টিকা তবে মাঝে মাঝে ভাল লাগে আর কী রইল বেড়াল আসলে আলিমা মন্ত্রী হওয়ার জন্য না কিন্তু আলিমুলামার এলেমের দায়িত্ব হলো। যদি তার দেশে অবস্থান করে সেখানে যদি কেউ আল্লাহ কেক্ট করে তখন সিংহের মতো নির্যাতন মুখ করতে হয় ইতিহাস অনেক লম্বা ওই দিকে আমি জানো না তখন দেখা গেছে বহু জালেমের ব্যবসাঘাত খেয়েছে বহু আলেমের জেলের কারোর ভিতরে বলা যাচ্ছে ইমাম আহমদিনা হাজার হাজার লোকের সামনে জালেম্বাস একটু চাকাতের কারণে রক্তের এত নির্যাতনের পরেও তিনি বলতেছেন তারা ফতুয়া দিয়েছি সেটাই সঠিক এই ফতুয়ার জন্য যদি আমার মরতে হয় মরতে সব হাজার কিন্তু ইসলাম থেকে এটা তো স্বাভাবিক তো এত বড় মস্তের আসনে বসে আছেন লোকেরা আপনার কথা শুনে আমার সাথে লোকটা ছিল বকরির কেমনে হইতাম হিরা রাখা উপরে পোলেও নিচের কথা বলে দা তো সত্যিকারের আল্লাহওয়ালা রা গরিব থেকে দনি হইলেও গরিব দেখি একটা সোলা আমাদের দেশে অনেক লোক আছে গরিব থেকে জমিয়ে গেল যদি আপনারা গিয়া বলেন ভাই যা আল্লাহ তো আপনারা অনেক ইজ্জত দিছে সম্মান দিছে বন দিছে তো আল্লাহ আমার ইজ্জর নষ্ট করেছে আমরা সহ্য করছি আমার দিকে হাওড়াদার তরদার গার দুর্লাই পিছনের কথা স্বীকার করতে চায় না আর কথা যখন স্বীকার করে না তখন আল্লাহর সুক্রিয়া তারা করে এতে একটু কুণ্ঠতা বোধ করে না আমি যার আঙ্গুলের ঈশ্বর পৃথিবী পরিচালিত হয় সেই লোকটা লুকারা বলেন আমি মুমি ই প্রচন্ড গরমের মধ্যে তারা একটু সায়ার দিকে চলে আসেন এদিকে তারে কি দেখতেছেন ফাহুক উমর বলেন ভিষনের কথা ইয়াদ করতেছি আমি ছিলাম এই বোর্ডের বক্তৃ আমি আসতাম কি মারবরীরা হারিয়ে না লাম্বা তোর লাম্বা তো আগের মধ্যে বড় পক্ষে তোর মাথার মধ্যে উদের লেগেছে না তোর সাথে যারা বক্ত্রি দেখা করে করে উডের ফের পরে চট্টার পরে না এখানে পরিচালিত হয় ওই মার দিকে আমাকে বলছি হ তোমার কেউ ইজত ছিল না তোমার নিজস্ব খাওয়া চল্লাহ রাব্বুল আলমিন তোমাকে ইজ্জত দিয়েছেন ঘুরে আর ওরা কে আপনি আমি সেই লোকমান যে লোকমান তোমার সাথে মা আমি বেলা এমনি বেলা উচ্ছে এখন রাখার রয়ে গেলাম আরাম দেখেনে শুনে হাজার লোকমান বলেন লোকমান তুমি কি আমার মত দুনিয়া এবং আখেরাতে সম্মানী হতে চাও গোমা হঠাৎ বলে। আমি খাটা গুন অর্জন করেছি যে গুণে আল্লাহ এই জায়গা আমাদের তুমিও যদি আমার ইজ্জত বাড়াতে চাও এক নম্বর গুণ অর্জন করো দৃষ্টি নিচের দিকে রাখবে খালি বেটেন দিকে টেলিভিশনের দিকে দেখো না আর বলেন চোখের আবাদত আপনাদেরকে বলছি আমরা যদি চোখের আবাদত করি আমাদের দর্শন ইনক্রিজিং সবচেয়ে হইতেছে সত্যি সামনে এসিড মারা ওই লোক দেখা যায় মহিলাও স্মো পাউডার আলতা হ্যাঁ শর্টকাট পোশাক কইলার টাইট পিট অথ টাইট পোশ উদ্দেশ্য রেখে যা জিন্সের নম্বর শোধ করে আবার উসা মহিলার আ মোড়া এবং মোরারা মতো এই জুতার মধ্যে সারা দিনে ট্রেনিং সারা বাড়ছে নাহিলার মধ্যে জুতা আমার একবার লজিং ছিল যে জায়গা আমার হাত আউন লাগে দুই মাইল জায়গা এই জায়গার মাটি শক্ত যখন হয় তার যখন বৃষ্টি ঘুরে সাবানো খর লাগে গিটা শরীরের মধ্যে কিছু বার রাহন লাগে শরীরের মধ্যে কিছু মনে মনে রাওয়া লাগে হেয়া দেখে আর মহিলার উদ্দেশ্য হল দেখত না দেখলে খুশি নারা হয় গেলাম এমপি সেক্রেটারি মহিলা আমার কাগজ আমার দিকে সম্মান না আমার বাসার পাশে আর বাসার মধ্যে মানুষ ঈদের মার্কেট তো রোদার খামে ব্যস্ত তো সাইবার তো আর টাইম পাইছে মানুষের তো এই মহিলা এখানে আমি একটা আর তো ধরে বলেন ডেকা যদি না ওই তো বাসন পর্যন্ত কেন রইলে আর তু ধরে বলেন করলে দেখা দেখি হইছে একজন ক্যামেরা দিয়ে ব্রাশ মারলে ক্যামেরা দিচ্ছি আপনার ছবি দেয়া ঠিক চোখ দিয়ে কারো ব্রাশ মারলে আপনার কলম দেয় গার ছবি এই এই চোখ দিয়া দত শহর দেখছেন দেখা শোকেন মৌল বাজারের সমস্ত কলিগুলি দেখছেন বন্ধ করে দেখা যায় কিন্তু আপনি জীবনে করা শিখেছেন সব বন্ধ করে দেখেন তো করাচি দেখা যায়নি যায় না কলমের মতো ছবি নেয় যেবি আর যে দেখ এসে গে কমায় কি দেখলাম আমি তো রয়েছে আর তখন হ্যাঁ আবার আর রাস্তা দেখছি এরকম মহিলা রাস্তা দেওয়া যায় আর এক কাছে না এরপরে হিট আরো বলা লাগে হিট আমার একটা দিল এরপরে লাভ লাভ গেল লাভিউ থেকে আস্তে আস্তে গেল হোটেল রেস্তোরাঁ আন্ডারগ্রাউন্ড না ইতালি লন্ডনের দাম আমি এবার আমার সাথে শামসুরু সাক্ষী রেখে গিতামাচ্ছিলেন লন্ডন খাইয়া যা তো যদি তোমার ইজ্জত বাড়াইতে হয় আল্লাহর কাছে দেখলে জিনার গুণা হয় আল্লাহর রসুল বলেন বুখারির হাদিস জিনাল আইনে আর জিনা দেখি এই জিনার গুনা গুনার থেকে আপনার যখন হবে আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে না কমবে আর তো বলেন এই একটা বিশ্বের উপরে কোন প্রয়োজনে যদি ঘর থেকে বের হোক তোমার নজর কিন্তু নিচের দিকে রাখো আর না দেখে দেহ দেখায় না তুমিও ছায়ও না পুরুষ তুইও বেরা কেমন দেব বিচ্ছেতা বুদ্ধি জানি কিন্তু সহ্য করিস যে পুরুষের নাকি নারী দেখলে মন যায় না মন্ত্রী হোক মূল্য হোক বিশ্ব যদি হয় আর মানে আমার যায় না তুমি বুঝতে হবে এটা যায় শিকার করে না এখন লক্ষ্য করে দেখেন আপনার পাশে দিয়ে যা আপনার পাশে দিয়ে যাচ্ছে সু পাউডার আর চার খাতা লেখা যা উসার আপনার চল্লিশের দিকে ছেড়ে দিয়েছেন আরেকবার কেউ ছবিদারি টাউনও দেবেন এবার বছরও আমার নিয়ত নাই আসলে টাউনও দেবেন এটা যে উদ্দেশ্য না দেখে আমি আসল কথাটা হয়ে দিলে এই কথা সবাই উমর করতো নাটের কাছে যাবেন তো বাই চুন্ন খাদ্য দিবা করছে কয়েকজন সাহাবি এবার দিচ্ছে এর মধ্যে ভান্ডেবে একটা গা দিছে আডার ওটা এক মঞ্জিল আমি বাত তুই টানবে আরেক মঞ্জিল তুই বইবে আমি উমর রশিদা গুলামে ঘরে আমি আমির কিন্তু ওই বেড়া সেন আর এই অবস্থায় রোয়ানা দিচ্ছেন ওইদিকে রুম সম্রাট সাবি যুদ্ধের মাধ্যমে দিবে যুদ্ধ করবে না সাবি দিলে আকুষে ইদার জন্য পরীক্ষা লেগে উমর কে অভ্যর্থনা এবং উমরের সাথেদের কে অভ্যর্থনা জানাবার জন্য দুই সাইড এর যুবতী ষোড়শি মহিলা সুন্দরী বাছাই করিয়া লাইন ধরিয়া এখন আমি কতদূর কি করতাম বাড়ি অবস্থা তো বেশি এখন কি করা আমির মুমিনিন বলেন কোন সমস্যা নাই কোরআনের আয়াত মানি আল্লাহ কোরআন বলছেন কুল আলু তোমরা তোমাদের দৃষ্টি নিম্নগামী নিচের দিকে এইভাবে আমাদেরকে অবজ্ঞা করে চলে যাচ্ছ বুঝা যায় তোমাদের কাছে আমাদের কোন মূল্যায়ন নাই আরব দেশের যুবকরা তো ছিল বর্বর অসভ্য যে তোমরা ইমুন কে আমার বিরে কিন্তু আছে সন্তে তোমার দিকে আমরা আল্লাহর কোরআনের আয়া অমান্য করিয়া সত তোমাদের দিকে তাকা মো তখন মহিলারা ডাক দিয়ে বলে এ মুসলমান যুবকেরা যে কোরআনের একটি আয়াতে তোমাদের চরিত্রের এত সুন্দর পরিবর্তন ঘটাইছে সেই দিয়ে বলি যে আল্লাহর কোরআনে তোমাদের চরিত্রের পরিবর্তন ঘটাইছে সেই আল্লাহর দিয়ে বলি আল্লাহ আমরাও তোমরা হেরা কণ্ঠ বললেন এখন রুম সম্রাট অর্ধন আকলনটা করার অনুমন দ্বার করিলাম যে যুবকরা নারীর দিকে কোন খেয়াল নেই এই যুবক যেত মহাত্মার সাথে পার্থক্য নাই তখন বুঝবো কেমনে আর আল্লাহ কি মর্জি কুমল একবার উঠে উঠে গুলাম টানে আবার গুলাম উঠে কুমল টানে টানতে টানতে ঘুরে গিয়া সম্রাটের কাছে বন্ধন হয়ে গেছে দেখো অর্থ করো করছে করে তারা কুমর হবেন মোদীর সাহাবি তার আদর্শ হবে গুলামকে উঠে বসাইয়া তিনি নিজে রশ্মি এই জাতির সাথে লড়াই করে পাড়া সম্ভব নয় তখন বিনা যুদ্ধে চাবি উমরের হাতে হস্তান্তর করে দেয় লোকমানে হাকিম বলেন এই বেলা অসুবিধা হইতেছে দুই নম্বর হইলো দুই নম্বর হইলো মুখ টে বন্ধ কর কি বোর্ড করিস না মিথ্যা করা করিস না আজকে তো আমরা জবানের হই। আর কি বলেন তরজমান দ্বারে বন্ধ কর জিব্বা দ্বারে বন্ধ কর কিন্তু জিব্বা আজকে আমরা বন্ধ হয় না হ্যাঁ জিব্বা দিয়া খালি ফোরের বদনাম হলোনবৎ কথা বলুন জায়গা লজ্জা স্টান হেফাজত করিস অর্থাৎ জিনা করিস না আজকে জিনার বাজার একবারে গরম করে দিলেছে মোবাইল আর ইন্টারনেটে তখন <mobiles>, আমরা আজকে জিনার থেকে যদি আস ও যুবক তোমার অবশ্যই মর্যাদা পালবে তুমি আছে এবং আগে বলেন আমরা সব সময় সত্য কথা বললেও আবার বিভিন্ন সুযোগ সুবিধা সম্মুখীন হুমকি বা সুযোগ সুবিধা এলে দেখার থেকে লড়িয়ে যাই আর তুদারে বলেন হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি হকের উপরে থাকতে পারো জেনে রাখো সারা দুনিয়া যদি এক দিকে যায় তোমার প্রথম কিন্তু সত্যের উপরে যদি তাকো আজ হোক কার হক তোমার বিজয়ী হবে করা গেল আর তু দলে পাঁচ নম্বর পাঁচ নম্বর হইল হালার বুদ্ধি যদি কর্ম হয় তার উপরে সন্তুষ্ট আরাম খাওয়ার চেষ্টা করো না আর তো ধরে বলেন যারা করে যারা এই সমস্ত চুরি যারা কি করে যারা নাকি অবৈধ পথে সুদ খায় ঘুস খায় এরা কিন্তু সমাজের মধ্যে আসলে কোন মূল্যায়ন থাকে না আর তো বলেন ইজত হবে মরার পরেও তোমার ইজ্জত হাঁটুদের যারা ও আদা দিয়ে পূরণ করে না দুনিয়া এদের ইজ্জত থাকে না দুনিয়া তো সম্মান থাকে না ওইদিন আসেন আমার দেশে আমি আমার দেখে আমরা শোনায় না সিং শুনতাম না সিং নামে দেখা তার যাওয়ার বিয়ে কদিন আগে আইলেন থাকলেন না এখনো আয় দা শুরু করছেন বুঝালায় থাকতেন না আর দিন কিন্তু বুঝছে শুনে এলেন কিন্তু আর বিদায় দিলেছে আরেকদিন আসবেন তাহলে আজ তো এক শুরু করছেন সাতবার তো কোনো বাবা দেখি না আজকের দিন কিন্তু সাতবার নিয়েছেন আজকা বিদায় দিলেছে দেখলে মেহমান নামাজ করো সমস্ত কয়েকম্বরদের শূন্য মেহমানকে ইজ্জত করা আল্লাহ কবি এবং আল্লাহর প্রতি আতের প্রতি যাদের আছে তাদের জন্য উচিত মেহমানের কদর করার কারণে তোমার ওজন সমাজে পারবে ইজ্জত বাড়বে মেহমানের কদর যারা করে না এদের বাড়িতে মানুষ যেতে চায় না মানুষের কাছে তার সমালোচনা হয় মানুষের কাছে তার সমালোচনা হয় তা মানুষের সমালোচনা করে আল্লাহিতা মেহমানের ইজ্জত সম্মান রক্ষা করবা গেল সাত আট নম্বর আট নম্বর হলো যদি তুমি দুনিয়াতে ইজ্জত পেতে হয় আল্লাহ রব আীর কাছে ইজ্জত পেতে হয় তাহলে প্রতিবেশীর তার সাথে সুন্দর আচরণ করতে হবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করসুল এক মহিলা তাহত নামাজ পড়ে আল আবিন পরে নামাজ পড়ে কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার আচরণ ভালো না এই মহিলা সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি আল্লাহ রসুল বলেন এই মহিলা জানান না অগণবিধি ওই মহিলার সম্পর্কে আপনার জানতে চাই যে মহিলা পরস্পর সমাজের মধ্যে গোলের মধ্যে তা এত বেশি দলবার হলাম কাঁস মুরগি লোকেরা গায় না মহিলা তা করে না আওয়াবিন করে না এই মহিলার জান্নাতি আর কি করে আল্লাহ বলেছেন সংখ্যালঘু ও মুসলিম যদি তোমাদের পাশে থাকে তাহলে আমি তারা তোমাদের কাছে আমানত রেখে গেলাম আমানত রেখে গেলাম সুতরাং আমরা আমারত ওসরের রাখা আমারত সংখ্যালঘ মুসলিম যদি বাংলা দেখে থাকে আমরা তাদেরকে আমার গোসরে রেখে দেওয়া আমানত মনে করি এই জন্য কোন আইন হিন্দুদের বাড়িতে আগুন লাগায় না কোন আলেন হিন্দুদের জাকার কত জবর দখল করে না এর ইতিহাস নাই কিন্তু গুণা পানিতে স্বীকার করতে চায় অথচ এই দেশের আমরা সম্প্রীতির ভারসাম্যতা ওলামাই রক্ষা করেছেন ভারতের চার বছর পুরান মসজিদ বাবুরী মসজিদ ধর্ম নিরপেক্ষ তার Right. সাতশো বছরের পুরান মসজিদ বুঝায় দিয়েছে নিশ্চিন্ন করে দিয়েছে কিন্তু বাংলাদেশের সতকারা নদী যতগুলো মন্দির আছে একটা মন্দিরও থাকত না মাদ্রে মিশে যেত কিন্তু আমরা জায়গায় জায়গায় ওয়াশ করে বলে দিয়েছি মসজিদ ভাঙ্গা যেমন অপরাধমনি মন্দির ভাঙ্গা ও সমান ইসলাম ঘোষণা দিয়েছে প্রতিবেশী যদি তোমার অবস্থান হয় তার সঙ্গে তোমার তার হক আদায় করতে হবে তার হকটা কি পরিমাণ ব্যক্ত দেওয়ানের ট্রেন গেল আট নয় নম্বর হলো। পাশের বাড়ির আগুনে শেষ হয়ে গেছে এই জন্য নয় নম্বর লোকমান হাকিম বলেন এইগুলো যদি হয় তাহলে হাকিম উনি কি পরিমাণ আল্লাহর কাছে সম্মানিত গুরুত্বপূর্ণ সেই নসিহত গুলো মহান আল্লাপ কোরআন এর ভিতরে জাগা দিয়ে বিশ্ব নদীর কাছে লোকমানের নসিহত গুলো গোটা কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য আল্লাহ সবক হিসাবে পেশ করেছেন ইনশাআল্লাহ যদি আমরা কোনদিন খাই ইনশাআল্লাহ বলল এখন আমাদের সকলের শ্রদ্ধে ভাজন আমাদের মহাব্বতের শ্রদ্ধা হ্যাঁ বরণের মত উনি এসেছেন আল্লাহরকে হায়াতের তৈরিবা দান করন আল্লাহ হজরত কে আরো সুস্বাস্থ্যের সাথে আল্লাহদের হায়াতে তৈিবা তারই না সুস্থতা দান করেন এই সমস্ত বুজুরগানের দিন যতদিন থাকবে আমাদের কুপুরে রহমতের ছায়া ততদিন আমরা নিরাপদ থাকব যেদিন ওলাম এই কেরমের ছায়া আমাদের মাথার কুপর থেকে পরসরে যাবে আমরা কিন্তু তখন বিহুদি খ্রিস্টান করে দেব উষ্ঠারি খাব। আল্লাহ আরামি এদেশের হকানে ওলাম এই কেরাম বুজুরগানের দিনে আল্লাহ দীর্ঘ হায়া হায়া কে পেই বা দান করেন সকলে জোরে সরে বলেন আমি وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله سبق الفكي تشمير بطري ان شاء الله العزيز آخر مناجات ফতিবজমানি সাহ সহ বাকি বুজুগার তিন দিন ব্যাপী গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের কাছে রাখছেন আখেরই মুনাজাত সবেই আমরা চাই আর এতসব সব আহ আপনারা শরিক হইছেন আমরা সবাই আল্লাহ তালার দরবারে মুনাজাতে শরিক হইব অল্প কিছু আলোচনা বি তিতা আলোচনার পরে ইনশাল্লাহ মনে যা সহ নিহেহ্ন দীনা মতো স্বদিপী শুভ নম্বাই হামি শুভানমি শুভানমি ষোলোতম বার্ষিক তফসিল করার মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব আব্দুল আলহাজ আহমদ আলহাজ মোহাম্মদ আবু সাহেব আলহাজ রহমান সাহেব আজম সম্মানিত আমার উপস্থিত সাহেবানের অবস্থান যারা ইন্তজামের মাঝে শরিক হইলেন মুন্তাজিমিন বহুত বড় ভাগ্যবান তারা মুবারক কাজের চিহ্ন আল্লাহ তালা ওনাদের কবুল